উমার ইমনি খত্তাব রদিল্লাহ তালাহন হতে বর্ণিত তিনি বলেন নবিসাল্লিয় সাল্লাম বলেছেন নিয়াতের উপরেই কাজের ফলাফল নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে কাজই যার হিজরত আল্লাহ ও তার রাসুলের সন্তুষ্টির জন্য তার হিজরত আল্লাহ ও তার রাসুলের জন্যই আর যার হিজরত পার্থিব লাভের জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরতের ফল সেটাই যে উদ্দেশ্যে সে হিজরত করেছে